السلام الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له هو رسول بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীবের আপর সম্পর্কে কিছু কথা আলোচনা করা আল্লাহ তালা জীব নামে যে নেয়ামতটি আমাদেরকে দান করেছেন সেটা যে অতীব মহান ন্যামত তা তারা খুব ভালো করেই বুঝে যাদেরকে আল্লাহ তালা এই নিয়ামত থেকে বঞ্চিত করেছেন তো আল্লাহ রব্বুল আলমিনের এই নেয়ামত বড় ন্যামত যা আল্লাহ আমাদেরকে দান করেছেন এই নেয়ামতের কদর করতে হবে এই নেয়ামতের সম্মান করতে হবে আর এই নেয়ামতের মর্যাদা দিয়ে একে সৎ ব্যবহার করতে হবে অসৎ অন্যায় পথ থেকে জীবকে বিরত রাখতে হবে তা না হলে কালকে কেয়ামতের মাঠে এই জীবই আমাদের অনেকের জন্য সর্বনাশের কারণ হবে আমরা অনেক সময় জিগ দিয়ে এরকম কথা বলি যে যদি আল্লাহ চাই এবং তুমি চাও তাহলে এরকম হবে যদি আল্লাহ ও সে চায় এরকম ধরনের কথা আমরা জিদ্ বলে থাকি তো এই ধরনের কথা বলা কিন্তু ঠিক নয় কারণ আল্লাহর সাথে কাউকে সংযোজন করা যাবে না আল্লাহ রব্বুল আলমিনের সাথে কাউকে শরিক করা যাবে না অতে মুখ দিয়ে জিভ দিয়ে এরকম কথা বলা যদি আল্লাহ ও তুমি চাও তাহলে এরকম হবে যদি আল্লাহ ও তুমি না চাও তাহলে এরকম হবে না এরকম কথা বলা কিন্তু যাবে না কারণ আল্লাহম মা শাহ আল্লাহ ওয়া শাহ আফলাক ওলা শাহ আল্লাহ তোমাদের কেউ যেন এমন কথা না বলে যে যদি আল্লাহ ও অমুক চাই যদি আল্লাহ ও অমুক চাই এই ধরনের কথা কেউ যেন না বলে ওলা কুলু কৌলু মা কেবল তোমরা বলবে যদি আল্লাহ চাই তাহলে এরকম হবে আল্লাহ না চাইলে এরকম হবে না অতএব তোমরা কেউ এরকম বলবে না যে যদি আল্লাহ এবং অমুক চাই বরং বলবে মা ফুলান যদি আল্লাহ চাই তারপরে অমুক তারপরে অমুক কিন্তু আল্লাহ এবং অমুক এই ধরনের কথা বললে এটা জীবের আপদ হিসাবে গণ্য হবে এবং এটা আমাদের জন্য পাপের কারণ হয়ে যাবে অত এই ধরনের কথা বলা যাবে না অনুরূপভাবে যে এই জীব দিয়ে আমরা অনেক সময় এই ধরনের কথা বলি যে যদি এটা না করতাম তাহলে এরকম হতো না যদি আমি অমুক ডাক্তারকে দেখাতাম তাহলে মনে হয় আমার এই জিনিসটা ভালো হয়ে যেত বা কেউ যখন মারা যায় তখন এই ধরনের কথা অনেকে বলে যে যদি অমুক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো তাহলে মনে হয় রুগীটা বেঁচে যেত এই ধরনের যদি ব্যবহার করা এটাও কিন্তু জীবের জন্ম একটি আপদ যা আমাদের জন্য নিষেধ এই ধরনের কথা কিন্তু আমরা বলতে পারি না কারণ এই ধরনের কথা বললে ভাগ্যের প্রতি আমাদের ইমান থাকে না বা ভাগ্যের ওপরে আমরা ইমানকে হারিয়ে ফেলি তাই যদি এরকম করতাম তাহলে এরকম হতো না যদি অমুক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো তাহলে রুগীটা মরতো না এই ধরনের যদি যদি শব্দ ব্যবহার করলে আমাদের যে ক্ষতিটা হবে সেটা হবে ভাগ্যের প্রতি আমরা ইমান হারিয়ে ফেলব আল্লাহ রব্বুল আলিমের প্রতি আমাদের আস্থা থাকবে না তাই বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলীহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এই ধরনের কথা যেন আমরা না বলি নবী বলছেন সহিব মুসলিম শরীফের হাদিস আল মোমেনুল কাদি আল্লা নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম বলছেন যে সবল মোমেন দুর্বল মোমেনের থেকে অনেক উত্তম তবে উভয়ের মধ্যেই কল্যাণ থাকে উভয়ের মধ্যেই আল্লা রবুল আলমিন কল্যাণ রেখেছেন আর তোমরা ওই জিনিসের প্রতি যত্নবান হও যে জিনিসে তোমাদের উপকার আছে যাতে তোমাদের লাভ আছে ওয়াস্তা বিল্লাহ আর আল্লাহর কাছে কোনো ক্ষতি হয়ে যায় ফালা তাকল লাউ ইন্দা ও কেমান যখন তোমাদেরকে কোনো বিপদ এসে গ্রাস করবে বা তোমরা যখন কোনো বিপদে পড়ে যাবে তখন যেন এরকম কথা না বলো যে যদি আমি এরকম করতাম তাহলে মনে হয় এরকম হতো না কারণ এরকম কথা বললে বা লাউ এই লাউ শব্দ বা যদি শব্দ ব্যবহার করলে এই যদি শব্দ শয়তানের কর্মকে উদ্ঘাটন করে দেয় যদি শব্দ ব্যবহার করা যাবে না তো এখানে যে শিক্ষাটা দেওয়া হচ্ছে কোনো কিছু ঘটে গেলে এটা বিশ্বাস করতে হবে বা এটা জানতে হবে যে আল্লাহ রব্বুল আলমিন কর্তৃক এটা হয়েছে যখন কোনো কিছু অঘটন ঘটে গেছে তখন আমরা যদি শব্দ ব্যবহার না করে কথাই বলবো মা আল্লাহ কাদ্দাল্লা ওমা ফাল যা আল্লাহ চেয়েছেন যা আল্লাহ নির্ধারণ করেছেন তাই হয়েছে যদি শব্দ ব্যবহার করার কারণে শয়তানের পথ বা শয়তানের রাস্তা খুলে যায় শয়তানের কর্মকাণ্ড উদ্ঘাটন হয়ে যায় এই জন্য আল্লাহর নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম আমাদেরকে যদি শব্দ ব্যবহার করতে নিষেধ করতেন আমরা যদি শব্দ ব্যবহার করতে পারি না বা যদি শব্দ ব্যবহার করলে এটা আমাদের জীবের জন্ম একটা অপকর্ম বা একটা জীবের আপদ হিসাবে গণ্য হয়ে যাবে এই এইভাবে আসলে করিম সাল্লাহ আলীহসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা যেন মরা ব্যক্তিদেরকে নিয়ে কোনো মন্তব্য না করি যারা মারা গেছেন তারা হয়তো ভালো ছিলেন হয়তো মন্দ ছিলেন কে কেমন আমরা ভালো জানি না তবে যে যেমন ছিল তারা তাদের ফল মরার পরে পাবে ভালো হলে ভালো ফল পাবে মন্দ হলে মন্দ ফল পাবে আমরা তো জানি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মানুষ যখন মারা যায় কবরে তাকে রাখা হয় তারপরে মানুষ ফিরে চলে আসে তারপরে ওই মানুষটি যাকে কবরে রাখা হলো যদি ভালো মানুষ হয় যদি আল্লাওয়ালা দিনদার পরেজগার মানুষ হয় তাহলে সেই কবর কবর থাকে না বরং ওই কবরটা তার জন্য জান্নাতের একটি অংশ হয়ে যায় ওই কবরটা তার জন্য জান্নাতের একটি বাগান হয়ে যায় জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয় জান্নার থেকে সুঘরাণ হাওয়া বাতাস তার কবরে আসতে থাকে আর মন্দ যদি হয় তাহলে তার জন্য ওই কবর একটা জাহান নামের টুকরো হয়ে যায় নানা রকমের আদাব এবং নানা রকমের কষ্ট তাকে ওই কবরে ভোগ করতে হয় অত যারা মারা গেছে তাদেরকে নিয়ে আমাদের চিন্তা গবেষণা করা তাদের সম্পর্কে মন্তব্য করা তাদের সম্পর্কে আমরা কিছু ঘিবুত করব বা তাদের সালে কোনো ব্যবীমূলক কথা বলবো বা তাদের অন্যায় দিকগুলো তুলে ধরে মানুষের কাছে প্রচার করব এতে আমাদের কোনো লাভ হবে না এ জিনিস থেকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন লে তাসুবুল আম আফদাউ ই কাদ্দামু বখারি ও মুসলিম শরীফের হাদিস নবী বলছেন মৃত্যু মানুষদের গালি দিও না কারণ তারা শিখানে পৌঁছে গেছে যে কাজ তারা করেছিল সেই কাজের ফলাফলে তারা পৌঁছে গেছে তারা এখন তার ফল পাচ্ছে অর্থাৎ তাদেরকে নিয়ে আর তোমরা মাথা খামাইও না তাদের মন্দ দিক তোমরা আলোচনা করো না তো এই জীব দিয়ে আমরা এরকমও একটা কাজ করি এটাও একটা আমাদের জীবের আপদ যে আমরা মৃত্যু ব্যক্তিদের কথা আলোচনা করি মৃত্যু ব্যক্তিদের মন্দ দিক মানুষের কাছে তুলে ধরি আর বলি লোকটা অমুক ছিল লোকটা তমুক ছিল লোকটা ভালো ছিল না লোকটা এরকম সেরকম এরকমগুলো আমার কি লাভ হলো আল্লাহ রসুল সাল্লাহ সালাম হাদিস থেকে তো জানতেই পারলাম যারা মারা গেছে তারা তাদের ফলাফলে পৌঁছে গেছে এখন তাদেরকে নিয়ে মন্তব্য করে তাদের মন্দ দিকটা তুলে ধরে তাদের ভুলগুলোকে মানুষের মাঝে প্রচার ও প্রসার করে আমাদের কিছু লাভ হবে না আমাদের কোনো কিছু ফল হবে না অতএব তাদেরকে নিয়ে আমরা মাথা ঘামাবো না এবং তাদের মন্দ দিকটা আমরা তুলে ধরবো না বরং তাদের মন্দ দিকটা তুলে ধরা জীবিত ব্যক্তিদের মন্দ দিক তুলে ধরা থেকেও আরও বড় অপরাধ বা আরো বড় অন্যায় কেন অন্যায় কারণ যারা জীবিত আছে তাদের কাছে মাপ চেয়ে নেওয়ার একটা সুযোগ আছে জীবিত ব্যক্তিদের যদি আমরা কোনো ভুল করি জীবিত কোনো মানুষের যদি আমরা মন্দ দিক আলোচনা করি তাদের যদি আমরা জিবোধ করি তাহলে আমাদের কাছে সুযোগ আছে যে আমরা তাদের কাছে মাপ চেয়ে নিতে পারবো কিন্তু যারা মারা গেছে তাদের মন্দ দিক যদি আলোচনা করা হয় এবং তাদের মন্দ দিক যদি মানুষের মধ্যে প্রচার করা হয় তাহলে তাদের কাছে মাপ চেয়ে নেওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না এই জীব দিয়ে আরও যে আপদ তা হচ্ছে যে আমরা আমাদের নিজের ভাগ্য জিজ্ঞাসা করার জন্য অনেক সময় জ্যোতিষী ও গণকের কাছে যায় এবং তাদের কাছে গিয়ে আমরা আমাদের ভাগ্যের কথা জিজ্ঞাসা করি অনেকে হাত দেখায় তাদেরকে বলে দেখো তো আমার ভাগ্যে কি আছে দেখো তো আমার কপালে কি আছে আমি কতদিন বাঁচব আমার ব্যবসা যেতে উন্নত হবে না হবে না আমার লেখাপড়া আমার বিয়ে স্বাদী এইভাবে কটা বিয়ে হবে কতগুলো টাকা পয়সা হবে কতদিন বাঁচব তারপরে আমি টাকা হব নাকি গরিব থাকব চাকরি পাবো না পাবো এখানে অনেক ধরনের জিনিস আছে যা মানুষ জ্যোতিষী ও গণক যারা ভবিষ্যৎ বাণী করে বা যারা গাইবের খবর জানি বলে দাবি করে এদের কাছে গিয়ে আমরা এরকম কথা জিজ্ঞাসা করি এটাও কিন্তু আমাদের জীবের জন্ম একটি আপদ যা কোনো মতেই জায়জ নয় কারণ কারণ হচ্ছে গাইবই কথা আগামীতে কি হবে না হবে এ কথা আল্লাহ ছাড়া কেউ জানে না না কোনো ফেরেস্তা না কোনো নবী আর না কোনো আল্লাহর বলি না কোনো অন্য সাধারণ মানুষ অতএব নিজের ভাগ্যের কথা আপনি জ্যোতিষী ও গণকের কাছে জানতে যাবেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন এটা কিন্তু কোনো মতেই জায়জ হবে না কোরআনে মহান আল্লাহ রব্বুল আলীবিন তাই বলে দিয়েছেন ইন্নাসা গাইস। যে গায়বের কথা একমাত্র আল্লাহ জানেন আল্লাহ জানেন কেয়ামত কখন হবে কেউ বলতে পারবে না যে কেয়ামত কখন হবে কেয়ামত হবে এটা অবধারিত সত্য কোরআন হাদিস তার ভরি ভরি প্রমাণ রয়েছে যে এই দুনিয়া একদিন থাকবে না এটা ধ্বংস হয়ে যাবে কখন হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ছোট্ট একটু বিরুদ্ধে নিচ্ছি সাথে থাকুন আবার আসছি আলাইকুমুল্লাহ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 আমি সংগ্রাম করছি করতে সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে চাল চলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি আর আপনারা দেখছেন কেন জীবনের সফলতার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর আজ সন্ধ্যা পাঁচটায় বা সম্প্রচার রাত বাংলা দেশে টিভি বাংলায় তার আপন কক্ষ পথে আল্লাহ সুবাহ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন আহমদুল্লাহ সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ সৃষ্টি মজবুত পুনরায় স্বাগত জানাচ্ছি আমি আলোচনা করছিলাম যে বিশ্বনবী মোহাম্মদুরসুল্লাহ সালাল্লাহ আলি হাসাল্লাম আমাদেরকে মৃত্যু ব্যক্তিদের সম্বন্ধে তাদের খারাপ দিক আলোচনা করতে নিষেধ করেছেন এবং এ কথাও আমাদেরকে জানানো হয়ে গেছে যে তারা তাদের ফলাফলে পৌঁছে গেছে অর্থাৎ তাদেরকে নিয়ে যদি আমরা আলোচনা করি তাদের মন্দ দিক যদি আমরা তুলে ধরি তাহলে এটা আমাদের জীবের থেকে সৃষ্টি একটা আপদ হিসাবে গণ্য হবে এ থেকে আমাদের বেঁচে থাকা দরকার এই জীব দিয়ে আরও যে আপদ তা হচ্ছে যে আমরা আমাদের নিজের ভাগ্য জিজ্ঞাসা করার জন্য অনেক সময় জ্যোতিষী ও গণকের কাছে যাই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 আমার লেখাপড়া আমার বিয়ে বিয়েসাদী এইভাবে কটা বিয়ে হবে কতগুলো টাকা পয়সা হবে কত দিন বাঁচবো তারপরে আমি টাকা হব নাকি গরিব থাকব চাকরি পাবো না পাবো এখানে অনেক ধরনের জিনিস আছে যা মানুষ জ্যোতিষী ও গণক যারা ভবিষ্যৎবাণী করে বা যারা গায়বের খবর জানি বলে দাবি করে যারা অদৃশ্য জগতের খবর জানে বলে মনে করে এদের কাছে গিয়ে আমরা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 এটা কিন্তু কোনো মতেই যাইজ হবে না কোরআনে মহান আল্লাহ রাজুদ আল্লাহ এই আয়তের মধ্যে বলছেন সোরা লোকমানের আয়াত আল্লাহ বলছেন যে গায়বের কথা একমাত্র আল্লাহ জানেন আল্লা জানেন কেয়াম কখন হবে কেউ বলতে পারবে না যে কেয়ামত কখন হবে কেয়ামত হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে নাহম আর আল্লাহ রবুল আলমিনই জানেন মায়ের পেতে কি সন্তান আছে কেউ বলতে পারবে না আল্লাহ রবুল আলমিন ছাড়া আর ওয়াইস জেলুল বৃষ্টি কখন হবে পানি কখন হবে কেউ বলতে পারবে না আজকে মানুষ বিভিন্ন যান্ত্রিক সাহায্যে এবং বিভিন্ন মেশিনারির মাধ্যমে কথা মানুষকে বলে অনুমান করে বৃষ্টি হতে পারে এটা অনুমানের ভিত্তি অনুমান করে বলে কিন্তু আসলেই যে বৃষ্টি হবে কি হবে না এই মানে একেবারে দৃঢ়তার সাথে প্রত্যয়ের সাথে কেউ বলতে পারবে না যে হ্যাঁ আজকে বৃষ্টি হবে বা কালকে বৃষ্টি হবে আল্লাহ বলছেন আল্লাহই জানেন যে বৃষ্টি কখন হবে অনুরূপ কোন প্রতিদিন বাঁধা কাজ আমি তো কালকে জমিতে যাব চাষ করতে চাকরিজীবী ভাবছে আমার তো বাঁধা কাজ আমি তো কালকে যাব আমার অফিসে কাজ করতে জি না আপনার বাঁধা কাজ হলেও আপনি জানতে পারবেন না যে আপনি কাল কি করবেন কালকে হয়তো আপনার দায়িত্বশীল আপনার যে বস সে হয়তো কালকে একটা অন্য কাজে আপনাকে লাগিয়ে দিবে আপনার ম্যানেজার হয়তো আপনি যে কাজটা করবো বলে মনে করে গেছিলেন আপনি যে কাজটা প্রতিদিন করেন সে কাজটা হয়তো কালকে আপনাকে না দিয়ে অন্য একটা কাজ দিতে পারে। কিংবা কালকে হয়তো আপনি কাজে যেতেই পারবেন না শরীর ভালো নেই অসুস্থ হয়ে পড়ছে সকালে হঠাৎ করে মাথায় ব্যথা পেটের যন্ত্রণা বা আরো কিছু আপনি কাজে যেতেই পারলেন না বাড়িতেই বসে আছেন বাড়িতেই শুয়ে আছেন আল্লাহাই বলছেন কেউ জানে না যে কাল সে কি করবে কালকে তার কপালে কি আছে কালকে তার কি ঘটবে এটা কেউ জানে না একমাত্র মোহন আল্লাহ রবামিন কারণ এগুলো হচ্ছে অদৃশ্য জগতের খবর গাইবি খবর আর গাইবি খবর মোহন আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না ওমা অনুরূপ কেউ জানে না যে সে কোথায় মরবে সুভান আল্লাহ কেউ জানে না আজকে দেখেন মানুষ সকালে উঠে ডিউটি যাবে যাচ্ছিল ডিউটিতে রাস্তাতেই তার অ্যাক্সিডেন্ট হলো মরে গেল সে কি জানতো যে আজকে রাস্তায় আমি মারা যাব। সকালে ডিউটি থেকে বের হয় আর সন্ধ্যায় বাড়ি ফিরে না রাত্রে সুস্থ সবল অবস্থায় নির্দারা যায় সকালে বিছানা থেকে উঠে না এইভাবে হাজারো হাজার মানুষ কোথায় কিভাবে মারা যাচ্ছে কেউ জানে না যে আসলে সে ওইভাবে মারা যাবে এই আল্লাহ তা ছাড়া কেউ বলতে পারবে না যে সে কোথায় মরবে কোন জায়গায় মরবে কীভাবে মরবে কোন কারণে মরবে কেউ বলতে পারবে না ওই জন্য সবসময় মৃষ্টুর জন্য প্রস্তুত থাকতে হয় যখন সকাল হয়ে যায় তখন সন্ধ্যের অপেক্ষা করো আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন প্রভাতের অপেক্ষা করো কারণ মানুষ জানে না যে সে কখন মরে যাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থেকে সকাল পর্যন্ত মানুষের জীবনে তো কয়েকটি সময় আছে যে সময়ের মধ্যে তাকে দুনিয়া থেকে যেতে হবে হয় আপনি ফজরে উঠবেন জোহর পর্যন্ত এই সময়ের মধ্যে মারা যাবেন জানে না কখন মরবে যখন সকাল হয়ে যায় তখন সন্ধ্যার অপেক্ষা করতে হয় না আর যখন সন্ধ্যা হয়ে যায় তখন প্রভাতের অপেক্ষা করতে হয় না কারণ মানুষের মৃত্যুর সময় হচ্ছে ফদর থেকে জোহর পর্যন্ত এরই মধ্যে থেকে আসর পর্যন্ত এরই মধ্যে আসর থেকে মগরব পর্যন্ত এর মধ্যে নালে মগরব থেকে এসা আর না হয়ে এসা থেকে ফজর এই তো সময় আমাদের এরই মধ্যে কোন এক সময় আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে এখন মনে করে নিলেন কোন একটা মানুষ যদি এই মধ্যবর্তীর সময়গুলোর আগেও পিছিয়ে নামাজ না পড়ে থাকে ফজরে নামাজ পড়েনি জোহরের আগে মারা গেল জোহরের নামাজ পড়েনি আসরের আগে মারা গেল। আসরের নামাজ পড়েনি মগরীবের আগে মারা গেল, মগরীবের নামাজ পড়েনি এশার আগে মারা গেল এশার নামাজ না পড়ি ঘুমিয়ে গেছে ফজরের আগে মারা গেল, লোকটি বেনামাজে হয়ে দুনিয়া থেকে গেল না সব সবসময় মনে রাখতে হবে এই সময়ের মধ্যেই আমরা মারা যাবো কারণ এই মৃত্যু খবর একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিন জানেন আমি কখন মরবো কোথায় মরবো কোন জায়গাতে মরবো অথে হঠাৎ করে মৃত্যু চলে আসবে মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে তাই আল্লাহ তাল্লাহ বললেন ওমা তিন আফসুম বেআই আর তাম কেউ জানে না যে সে কোন জায়গাতে এবং কোথায় মরবে এটা গাইবি খবর তো ভাইরা আমার আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাইছিলাম বুঝাতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে গাইবি কথা জানার জন্য গাইবি সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য কোনো জ্যোতিষী গণকের কাছে গিয়ে যদি আপনি বলেন যে দেখুন তো আমার ভাগে কি আছে তাইলে এটা হবে আপনার জীব থেকে সৃষ্টি আপদ কারণ মহান আল্লাহ রবুল্লা আলমিন ছাড়া গাইবের কথা কেউ জানে না এই কথা একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন জানেন আল্লাহ তাই কোরআনের মধ্যে বলেছেন এই আয়াত আল্লাহ তা আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও হে নবী তুমি তথ্য অদৃশ্য জগতের খবর অদৃশ্য জগতের খবর একমাত্র আল্লাহ রব আলিন জানেন আর তারা এ কথাও জানে না যে তাদেরকে আবার কখন উঠানো হবে তারা কখন আবার ক্যামতের মাঠে একত্রিত হবে কখন ক্যামত ঘটবে কখন আবার তাদেরকে কবর থেকে উঠানো হবে এ কথাও তারা জানে না এসব খবর জানেন একমাত্র আল্লাহ রব্বুল আলমিন তো ভাইর আমার কথা হচ্ছে যদি আমি গণকের কাছে গিয়ে বলি দেখেন তো আমার হাতে কি আছে আমার হস্তরেখা থেকে বলে দেন আমার ভাগ্যে কি আছে আমার কপালে কি আছে ভালো হব না বন্ধ হব বড় হব না ছোট হয়েই থেকে যাব চাকরি পাবো না পাবো না ইত্যাদি যত রকমের কথা আছে যদি আমরা গিয়ে গণককে জিজ্ঞাসা করি তাহলে এটা হবে আমাদের জীবের জন্ম আপদ অনুরূপ হবে কথাও ধারণা করা চলবে না যে আল্লাহ তালা দুনিয়াতে যত নবীয় রসুল পাঠিয়েছিলেন তারাও নাকি গায়েবের খবর জানতো আল্লাহ তালা দুনিয়াতে যত নবীয় রসুল পাঠিয়েছিলেন তারা গায়বের খবর জানতো এ কথাও যদি বিশ্বাস করা হয় তবুও কিন্তু এটা আমাদের বিশ্বাসের মধ্যে খারাপই হয়ে যাবে এবং এটা আল্লাহর সাথে আল্লাহর গাইবী ইলিমে অন্যকে শরিক করা হয়ে যাবে কারণ দুনিয়াতে যত নবী এসেছিলেন তারাও কিন্তু কেউ গায়েবের কথা জানতেন না গায়েব শুধু আল্লাহ জানেন কেউ জানতেন না আরে গায়ব তো দূরের কথা উপস্থিত কথাও নবীরা জানতেন না অনেক সময় কোরআনের মধ্যে আছে সবাই আমরা জানি লুত আলাই সালামের কাছে জিব্রাইল ফেরাস্তা এসেছিলেন আরও দুজন ফেরস্তাকে সাথে করে নিই কখন যখন আল্লাহ তালা ওই লুত আলি সালামের জাতিকে ধ্বংস করার জন্য জিব্রাইলকে পাঠিয়েছিলেন জিব্রাইল মানব রূপ ধারণ করে ফেরেস্তারা মানব রূপ ধারণ করে লুত আলি সালামের কাছে এসেছিলেন লুত আলহ সাল মনে করেছিলেন এগুলো তো আমার মেহমান তাই মেহমানের খাতির করতে হবে মেহমানের আপ্যায়ন করতে হবে মেহমানদের জন্য খাবার দাবারের ব্যবস্থা করছিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত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 जकत पाठाते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 সকলেই চায় মহান আল্লাহ প্রেম অপবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসো সাল আলী অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই। আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসুল্লাহ সাল আলি ওয়াশাল্লামের সুন্নাতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ समग्र जीवन के सफल और सुंदर करोजन सोन्नाथ वास्तवय देख से सोन्ना आज रात रत साढ़े आठ टाइम पुनः सम्प्रचार सकाल सारे देश बांगल्वी